এই পাপকাজ করলাম এই পাপকাজ থেকে এখন তবা করতে হবে কোন মানুষ যদি তবা করে তাহলে সে পাপকাজ বেরো থাকতে পারবে। তওবা করলে আল্লাহ করেন রহম আদম সন্ধ্যা সবাই কি পাপাচারী সবারই গুন হয়ত্তা বুল তাদের মধ্যে উত্তম খেয়াল করুন শোন সবাই ক্ষতিগ্রস্ত সবাই গুণ আকার তাদের মধ্যে উত্তম ভালো যে ব্যক্তি গুনা করে আল্লাহর কাছে তবা করে অতএব আমাদেরকে সব সবসময় আল্লাহর কাছে তবা করা দরকার তবা শব্দের শাব্দিক যে অর্থ শব্দার্থ সেটি হল ফিরে আসা তাহলে ফিরে আসা আর আপনাকে তাও বা সুহা করতে হবে প্রকৃত প্রকৃতপক্ষে ওই পাপ কাছ থেকে ফিরে এসে কেমানু বাক্যে আন্তরিক ভাবে আল্লাহর কাছে মাত চাইতে হবে আল্লাহ আমি অপরাধ করেছি আমি গুনাগার আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তবা করতে হবে আমরা আমরা কোনো ভুল করে প্রকাশ ঠিক ঠিক না। না? এটা অপরাধ করলাম গোপনে মানুষ জানে না যখন জেনে ফেলল আছে ভাই ভুল হয়ে গেছে আমার এরকম বলে না আল্লাহ মানুষ কি সব সময় দেখতেছেন তুমি কোন অপরাধটা করতেছ কোনো অপরাধটা করতেছ না যদি প্রকৃতপক্ষে আমরা আল্লাহ কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ এমন দয়ালু এমন দয়াবান ওই গুনা আল্লাহ নিকিবে পরিবর্তন করে দিবে সুতরাং আমাদের সকলের তবা করা দরকার